দেখা দেওয়া হয়েছে সম্মানী আবু ভক আর সবচেয়ে সাহাবিদের তুলনায় সবচেয়ে নিচে হলেন ওয়াসির ওয়াসীর হাফি কৃত দাস আর গোলাম সেই কালো লাইনের মতো আর কালা দুইটা পা তোমার চোখের সামনে তুলে ধরে কথা যা কিছু করবে মোরা কাবা এতটুকু মর্যাদা লাভ করতে পারবে যেখানে একজন আপনার সাহাবির পা গিয়া পৌঁছেছে এই দুইটা ভাও দেখাইয়া তোমাকে বোঝানো হইলো যে সারা জীবনের সাধনা হইলেও আল্লাহ বলেন বিলাল কেমন মহাজান আল্লাহ রব্বুলাল আমিন আমাকে আহ্বান করবেন জান্নাতের গেটটা খুলে দেওয়ার জন্য कारण क्या चाबी विश्व नबीर हाथ दूर कन्ना सब नबीरा जन जन्ना जाबी जन्नाती गहान कर जान्ना प्रहरी आगे खुले दाओ जान्तर भी आहबे जानना तेरे गेट खुलते सब नबी आसल जानना तरी गेट खुलवा क्या डाक दिए जानना तला बाहरे दिए আলমিনের কাছে বিশ্ব নবী কি আসেন নাই ওনাকে বলেন না সাবি দিয়া তালারা জন্য উনি তো এখনো আসেনাই উনি কোথায় চূড়ান্ত পায়সালা না শোনা পর্যন্ত একটা কদম জান্নাতের দিকে মারাবেনা আল্লাহটা যেমন স্বামী জান্নকে একটা খুলে দিন হাড্ডি গুলো আট জর জাতরের দ্বারা তৈরি হবে ও বিলাল কামতের মাঠে তখন তুমি কালো বিলালকে ডাকা হবে আমার উঠে লাগাম ধরার জন্যে আমি আল্লাহ রসুর বলে আলাদা আলাদা বাবু বলেছেন কোন সম্পর্কে বলেছেন তোমার কোন সম্পর্কে বলেন আকর্ষণ হয়ে গেল আমিও বালাখানার দিকে টাকায় রইলাম ফেরাস্তারা এসে বলে অগনবী জি ওই গড়ের দিকে এইভাবে তেকাই আছেন গড়টা কার জানেননি প্রচুর বলেন না এই ঘর তৈরি করেছেন কুরাইশের যুবকের জন্য রসুল বলেন ওই যুবকের নাম কি প্যারাস তারা বলেন এই যুবকের নাম হইল হজরত উম সুন্দর বলাখানা তৈরি করেছেন উমরের জন্য আল্লাহ রসুল বলেন বাক্য অতিথি আপনি আমার দরজা দিয়ে বেহেস্ত ঢুকুন তখন সালমান হাসি রাহ দ্বারা ইয়া রসুল্লাহ ইয়া হাবিবল্লাহ আপনার ওই যখন তার বাক্যও চিনেন তার নামটা হইলেন না এই আল্লা নসুল বলেন এই সাহাবির নাম হল আবু আল্লা আলমিন বলেন সাহাবিদের প্রতি আমি রাজি আর সাহাবিরও আমার প্রতি রাজি এইট টা সাহাবাই কারাম সারা আমাদের প্রতি রাজি আল্লাহ ইমন সার্টিফিকেট নাই আছে হার্ট এখন আছে আল্লা সান্নিধ্যে তিনি চলেন আউ বকর সিদ্ধি এই জন্য আমরা কুৎবার মধ্যে প্রত্যেক দিন আমরা জম্মার শেষ খুদ্ এই আদিস আনা হয়েছে কুৎবা তুল আক্রামের মধ্যে আলহি ওয়াসাল্লাম সবচেয়ে নম্র হলেন আবু বকর সিদ্দিক ও আসাধ্যম ফি আমি অমার আল্লাহর উমর হুকুমের বেলায় সবচেয়ে শক্ত এবং কঠোর হলেন হজরত উমর আর ও আক্রম ন্যায় প্রায়ণ হলেন হজরত আলী আর হজরত উসমান সম্পর্কে বলেন যে উসমান হলেন আর ও আসাদ হুম বি উসমান গাল সম্পর্কে বলছেন যে তিনি সবচেয়ে না প্রধান হলেন সাহেব সাহাবি সুতরাং আল্লাহ রব আন জানাই দিয়েছেন রসুল হাদিসের মধ্যে বলে দিয়েছেন আরেক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন আল্লাহ আল্লাহা ফি আসাহি আমি পৃথিবীর থেকে বিদায় হওয়ার বলে আমার সাহাবাই কারাম কে সমালোচনার হাত্র মানল না যত বাতিল দল আছে সকল বাতিল দলের প্রধান আক্রমণের টার্গেট হইল সাহাবাই কারাম হক না হক বুঝবেন শুনে বললেন মহকাদি এই জন্য আল্লাহ রহমিন একায়ে বলছেন আল্লাহ রবহমিন বলেন মুনাফিকদেরকে যখন বলা হয় যে তোমরা ইমান আনো যেভাবে ইমান এনেছে মানুষেরা মানুষেরা মতবার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য সাহাবাই কালামের আমল হলো আমাদের আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য সাহাবাই কালামই হইল আমাদের জন্য সত্যের মাপ সাহাবাই কালাম করলে দু বুঝিলে অসুবিধা হইতেছে আরো তো যখন কইতামনি এরপর একটা ঘটনা হইলো যে ইরাকের এক শিয়া আর কুমিল্লা দুইজনে আলী যে ওই তো আসি হলিফা প্রথমে এই আলীকে তাকে সরাই নেওয়া হয়েছে তারা জুরে এই জায়গা দখল করছে উনার নাম মোহাম্মদ ইমিন আলী আসমান রহমতুল্লাহ আলাই তো উনি শিয়া এই লোকটা খুব প্রভাবশালী পয়সাওয়ালা টাকাওয়ালা তার বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে না আল্লাহি অত্যন্ত চিন্তিত হইয়া মর্মাহতেন আলী আসমান তুমি এত প্যারাসান কেন কেন আজকে রাত্রে তোমার ঘুম হচ্ছে না কারণ দেখি তখন তিনি ডাক দিয়া ইয়া রসুল্লাহ ইয়া আবি এবং উমরকে গালি আমার পাশে বিশ্ব নী রাম আতুল্লিল আলমিনের পাশে এই দুই সাহাবি শুয়ে রয়েছে আর শুয়েছেন যে এমনি না সিদ্ধান্ত জিজ্ঞাসা করা হইল হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার পাশে শোয়াবো আর না হয় দূরে কোন কবরস্থানে নিয়ে যাব এমনি শুনে দরকার নাই তাড়াতাড়ি আমার পাশে সোয়া যাও এতদিন ছিল দুনিয়ার সাথী এখন টিকা হয়ে যাবে রৌজা শরীফের সাথী হঠুৎ উমর উনাকে যখন নাকি কবর শোনানো হয়েছে তখন উনি আল্লাহ রসুল বলেন হে মুন কার্লাক কোথায় জিজ্ঞাসা করতে আইসমার রুকা তো সেই আবু বকরের উমর কে গালি দেয় রসুল বলেন তাই নাকি বুঝলে হ্যাঁ আমার উমর গেলছে ইমাম আবু হারিব রহমতুল বাড়ির পাশের বাড়ি হ্যাঁ হ্যাঁ একটা গুড়ার নাম রাখছে চিন্তা করুন কত বড় বেআ একদিন গুড়া লাত্তি দেয়া তল ফেড় এমন লাত্তি দিছে এক লাগে আমনি কেমনি বললেন ঠিক হয়ে এটাই দিছে আমনি গাইবি খবর কেমনি জানলাই বুঝলে আমি নামের আসর যে গুরান নাম উমর রাখছে আল্লাহ নবী রাহমাতুল্ল আলমিন্দা এক কাজ করো বুঝলে কি যে আমার আক্ষর রেগালি দেয় যে আমার উমর রেগালি দেয় আলী আসমান রহমাতুল্লাহ আলাই উনি বলেন স্বপ্নে রসুল আমার হাতে চুরি দিলেন আমি ছুরিটা লইয়া হের শিয়াল বাড়িতে গেছি গুমো দেখি বাড়ির গেইল খোলা সব কুতি খোলা আমি মিত্র ডুবলাম রুক্কা গায়ে দেখে গাদের খালি সাসা আরে নই আল্লাহর রহমতে গলার মধ্যে চুরি লাগাইয়া এক করে শেয়ার বাড়ির থেকে শিল্লা শিল্লার আওয়াজ ওনা যায় আমি ঘুম থেকে উঠতে পাইলাম হ্যার বাদ ছিল এখানে এই বাড়ির মালিক রেখে যেন ঘুমের মধ্যে জবা হয়ে গেছি আমি দৌড়ে গেলাম কারণ আমার স্বপ্ন আরে এখন চিল্লা শিল্লি দুয়ে মিলে এত আমার কাছে আশ্চর্য লাগতেছে আমি গেলাম গিয়া দেখি আল্লাহর কসম কেড়ে বলি স্বপ্নের তার গলার যেই ঠিক লাগাইয়া তার দেহে মাথা বিচ্ছিন্ন করা হয়েছে তখন আমি বুঝতে পারলাম আল্লাহর নবীর দুশ্মন সবাই কেরম কেজে লাগালি দেয় এতে যে রসুল দুঃখিত হয় রসুল যে কষ্ট পায় তার বাস্তব প্রমাণ এখন আসুন সাহাবাই কালামের এত সম্মান এত মর্যাদা যে আল্লাহ রবুল তাদের মধ্যে জান্নাতের সার্টিফিকেট দুনিয়াতে দিয়েছেন আর আল্লাহ নবীর দিনের জন্য আল্লাহ নবীর ভালোবাসার জন্যে যে প্রমাণ দৃষ্টান্ত দেখাই গেছেন পৃথিবীর কেউ তা দেখাইতে পারবে আর তো কন্যা আশিকের অসুল তো দাবি করা যায় কিন্তু বাস্তবে আর আমরা আশিকে ব্যবস্থা আশিকে জিলাফি আশিকে জিলাফি কেমনি আসে দুই রকম একদল আসে কই লোক ব্যক্তির আশেখ লাগাল ভাইয়া অনেকে আছে চা খাওয়াই বের লেগে ভান খাওয়া মেল লেগে দর্শক হয় গাড়ির সাক্ষাৎ তোলে হরি দেবো তান হরটুক ঘটনা আছে আমারে রাস্তা আটকাইয়া আমার গরো একটু উড়ন লাগবো বুঝলে ভাই আমি আখর গিয়া ট্রেন ধরতাম আমি না না খাওয়ান লাগবো তারপর ব্রিজ থেকে বের করিয়া আমার আঙ্গুর খাওয়াইলো তরমুজ খাওয়াইলো কিন্তু আমি এইদিকে ট্রেন নাই পরে ট্রেন এলো যে টিকিট খেটিয়া জিগেলাম এটা করে ধরবো নি আহর থেকে বুঝলাম ধরবো টিকিট কাটিয়েলাম আগে কোন স্টিজ নেই এখন আমি কেমন আজ করলাম এত টিকিট ব্রাহ্মণ করে দেখে আমার টিকেট নাই তো ভালো এরপরে দেখি ট্রেন এক জায়গায় স্লো হয়েছে আমিও নামছি দেখি টঙ্গি লেহা আর মর্শিদিনে আজান দেয় আল্লাহব সারা আমার ট্রেন ও দাঁড়ানো পরের দিন আমার বাড়ির আইতে আইতে দিনের একটায় বুঝে আবার বাড়িতে গিয়ে একটু মুখেরা আঙ্গুরে আমার ওটা বসে দেখা হয় ইমাম খাবার পেলে বেলে গম পাইবার কোনও নাহবো ব্যক্তির মহব্বত আবার মাঝে মাঝে গাড়ি আটকাইয়া দা আর সুরি দা গলা ধর চুরি পুকুর মাঝে ধরে মোবাইল দিলেন তাড়াতাড়ি দেরি করোনা চা বসে কীটা আছে তাড়াতাড়ি দিলেন দিলেন দিলেন তাড়াতাড়ি আর তার মাল নেবর মহবত করে মোবাইল নেবরও আমার পছন্দ লাগে তার মোবাইল কে ভালোবাসে মোবাইল কে মহব্বত করে আমার টাকা কে মোহ করে ছিলেন কালের ব্যক্তিগত রসুলের ব্যক্তি রসুলের আশেক আর আমরা হইলাম দাঁড়িয়ে রাখি না নামাজ পড়ি না কান লাগায় খায় আবার হয় আর শিখে রসুল হ্যাঁ চুরি দিয়ে রসুলের রসুলকে আগার দেয় রসুলের চুরি দেওয়া হারায় কিন্তু রসুলের নাম দিয়া মাল সময় করার ব্যবস্থা আছে আরো নাম ছিলেন সত্যি কে সব কিছু ছেড়ে দিতে রাজি বাড়িঘর ছেড়ে দিতে রাজি সবকিছু রহমাতুলা একটা ঘটনা হইতামনি আরো এখন না অসুবিধা হইতেছে ঘটনা আল্লা নবিক বিশ্বানবিক তার নাম সাহামি রাহ অত্যন্ত কালো আবার করি এসে বলে নিয়ার সুরাহ আল্লাহ আল্লা গ আমি করিব আমি কালো এই কারণে কি আমাকে জান্নাত দিবেন না আল্লাহ রসলমানা আল্লাহ তোর জানাত তোমার নসিব হয়ে যাবে এই কেন স্বাভাবিক কয়। তাই যদি হয় তা তো বোঝা যায় আমার দাম আছে তো মুসলমানরা তার তার হুরি আমার কাছে বিয়া দেন তবি বলেন তাকে আমি আজকে মবলিস দেখতেছি না এই সাহাবীর নাম হলো আমর ইবাহি রাহন তাকে আমি দেখতেছি না যদি দেখতাম থাকতো তাহলে আমি ডাইরেক্ট প্রস্তাব দিতাম যেহেতু আজকের অনুষ্ঠানে মজলিশ নাই তুমি যাও আমার পক্ষ থেকে গিয়া বিয়ার প্রস্তাব দাও তার এক মেয়ে আছে খুব সুন্দর রসুল বলেন শুনছি খুব শরৎ মহিলা এমনকি মদিনার মুখেরা তার টাইটেল দিছে ফেউরে মদিনা মদিনার হুট করি যাও প্রস্তাব লিয়া দাও সাহামী রাহন ওনার বাড়ির সামনে গিয়া হয় আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম কাছে বিয়া দেওয়ার জন্য প্রস্তাব নিয়ে তখন বুঝতে পারছে যে বিশ্ব নবীর আহমাতুল্লিল আলমিন যে উনারে হারেছে মনে করছে রসুলের দরবার থেকে আমি রবি তখন ডাক কয়। দিলে দেন না দিলে নাই আল্লাহ রসুল বলছেন আমি জানি আপনার মেয়ে না দিল জান্নাতির হর পড়ি আমার জন্য আন্না যা নিজেকে রক্ষা করুন নিজেরা বাঁচায় ওহি নাজির হওয়ার আগে আয়াত হওয়ার আগে দৌড়তেন আরে কিটা আয়াত নাজির আপনি কি খেয়াল করেননি তার প্রস্তাব যদি আপনি প্রত্যাখ্যান করেন ফিরাই দেন বিশ্ব হয়ে যাবে বিশ্ব নবী হলে মহান আল্লাহ নারাজ হয়ে যাবে আল্লা যদি আমি তো আসলে এই কথা খেয়াল করছি না আমি তো মনে করছি এমনি করতো রসুর যে ফেলেছে এই কথাটা আমি খেয়াল করিনি তারা ছিল সত্যিকার আশেখ রসুর দৌড়ে গেছে রসুরের দরবারে আমার মা করে দে। আর বাবা দৌড় দেওয়ার আগে মেয়েকে জিজ্ঞাসা করে মা আমি যে যাবো আমি আমি রাজি না রাজি এটা কি আবার ওয়াশ করে পে আমার বক্তৃতা বুঝতেছেন না মা তুমি তো ছেলে দেখো নাই ছেলে কিন্তু খুব কালো আবার গরিব তোমার বরণ পোষণ করতে পারবে না মেয়টা ডাক দেখ আব্বাক ছেলে কালো না দল ছেলে গরিব না দলিতা আমি জানতে চাই না আমার নদী বিশ্ব রবির করেছেন। ওই ছেলে জান্নাত তাকে যদি গ্রহণ করতে পারি দুনিয়ার জীবনে হয়তো কালো হওয়ার কারণে চোখের তৃপ্তি কম হবে অধন সম্পদ না থাকার কারণে দুনিয়া তো কষ্ট হতে পারে কিন্তু ওই কালো ছেলেকে যদি গ্রহণ করতে পারি তার হাত ধরে আল্লাহ জান্নাতে যেতে পারলো। কারণ স্বামী যদি জান্নি হয় স্ত্রী তার আঙ্গুল আপনি কি পাঠাইছিলেন মেলে আমি আমার মেয়ের রাজি নামা সহি আমার মেয়ে রাজি আল্লাহ নবী বলেন তুমি যখন রাজি হয়েছ এখনই বিয়া পড়াইয়া দিলাই বিয়া ওরা ডাক বলে হাম দিব দূরের কথায় একদের হাম ওগনে নাই আল্লাহ আল্লাহর নবী বলেন এখন তুমি যাও উসমান বলির কাছে গিয়ে বলবে আমি বিশ্বনবী বলেছি তোমাকে দুই সদের হাম দেওয়ার জন্যে এরপরে যাবে আর একদম এক হাজার উঠ ছিল এক হাজার ঘোড়া এক হাজার উঠ মানে ওই যুগে বর্তমান যুগে এক হাজার গাড়ির মালিক প্রাইভেট কারের মালিক এক হাজার ঘোড়া উনার পরে স্বর্ণের টুকরা গুলো লোহা দিয়া সেদাইয়া বাদ করতে গিয়া কোরাল পুত হয়ে গেছে স্বর্ণ হাইছিয়া এখন চিন্তা করবেন কেমন আবার দন হইলে জান্ন ওনারা প্রত্যেক বছর এইভাবে একটা মাহিল দেয় আর এমন আছে লন্ডন থেকে আইয়া লড়াই লাগায়। একদিন দেখি মিছিল দেওয়া যায় আর আমি আমার গাড়ি আটক মিছিল দেয় গ্রামের নাম খৈতাম না এই কারণে যেহেতু আমরা গ্রাম বেশি নিলে এর লাগে খতাম না যায় আমার লক্ষ্য করে দেখুন কেউ টাকা ওহ্নাত কিনে আর কারোর টাকা হলে জাহান নাম কিনে কত হয়েছে তো চারশো দেড় হাম যদি হয় বেড়ার মোহরের টেকা ওই চিনি আট রেখ এখন খালি মোহরের টেকা দিলোডার জুতা মোজা কাপড় সুপার কিন্তু না এক এক আলী এমন গরিব চার দিন যায় সোলায় আগুন ধরে না ফেরির খিটার কারণে রাস্তায় এগিয়ে হাটে শীতের মধ্যে আল্লাম নবী একদিন দেখে দেখে বলেন আর গেছি ঘুমো ধরে না দেখবেন শেহরি খাইয়া ঘুমাইলে আর ঠান্ডাও তরুণ যায় না এমন গুম লাগে আর জোহরের নামাজের পরে দেখবেন মসজিদে মুসল্লি দেখা যায় একজনও ঘুমো তোলে না মুক্তি বই রায় অপোন ঘোমা দাঁড়ায় না রাস্তায় বেরোবে মালিক তার কাছে গিয়ে বলবে আমি বলেছি খেজুর দেওয়ার জন্য আলী রাজি আল্লাহ কোন বলেন আমি খেজুর গাছের কাছে গিয়ে দেখি খেজুর থাকবে দূরের কথা ভালো করে ফাতাও নাই সেই এমনি হজরত আলী বলেন আমি খেজুর গাছকে কে বলতে দেরি হয়েছে আল্লাহর কষন কেড়ে বলি প্রত্যেকটা ঢাল দিকে তাজা তাজা খেজুর পড়ছে একটা সেকেন্ড দেরি না খেজুর উঠাইয়া একটা হজরত আলী দৌড় দিছে বাজারও গিয়া একটা ডালিম খেয়েছে ফেরাস তারা বয়ে বই মাঠে সাহাবিদের বৈশিষ্ট্য তারা দাম ছিল তার মধ্যে এক নম্বর আরেকজন ফেরাস তা লই দেয় না কেনাকারা দেয় তখন একা করে না রাস্তার দাঁড়াইয়া উবাইয়া কাপ্তা তখন আলিজে কেউ বাই বাড়ি কই তোমার বুঝলে আমি একজন মুসাফির তোমার কি সাহায্য করতাম পারি সাহায্য আর কি চাপ আমার মন বাসাইছিল একটু ডালিম যদি সে চাপ আমরা হইলাম তোমার সৌক আমার ডালিম দিকে না আমার ডালিমই উনি বলেন না এটা তো দেওয়া না তখন বুঝি লেসে সাহাবাই কেরামের কাছ থেকে আদায় করতে হইলে আল্লাহর নাম না হুলে দিত না পারি না তো অর্ধেক দেখ যাই তুমি দেখ খাও আর আমার মৌল লেগে দেখতেন দেন দেখ দিছে বলে এখন কয় আপনি একটু বসেন আপনি দেখতে খাইলে তুমি বাকি অর্ধেকটাও ওইটাও না আমার জন্য না আল্লাহ রসছে যদি দেন আবারও আল্লাহর নাম ক আমার বর্তিকা আল্লাহর নামের ইজত আর তু ধরে কোথ হুসেইন শুধু বাচ্চা প্রশ্ন করে বাবার কুলোয়া আপনি আমার উন্নয়নে তোমার মায়া করে দিছি তো আমার মায়া করে দিচ্ছেন আমার বুলে হ তোমার নানারও করি আমারও করেন আল্লাহারে মায়া করেন না বলে হা আল্লাহরও মহব্বত করি হুসেন নদী আল্লাহ ডাক দেয়া বলে আব্বা এই মুহূর্তে যদি আল্লাহর পক্ষ থেকে বিশ্ব নবী আলামী আপনাকে জাহাজে যাওয়ার জন্য আহ্বান করে আপনি কি আমাদের মায়ায় গড়ে থাকবেন না দুঃখে চলে যাবেন হজরত আলী রাজি আল্লাহন বলেন আলী হুসাইন তাহলে তুই হুসাইনকে একটা আসার দিয়ে জমিনা যুদ্ধের মহাদেবের শুধু যাবো তাই না আমার এই জীবন আমার জান আল্লাহ রাস্তায় উৎসর্গ করার জন্য আমি প্রস্তুত আছি একটা ডালি মানতার সোনা জামাই সকাল আমরা দেশের গৌরত হইলে ঠিকই তুমি জামা হ্যাঁ ডালি মানোরমান কাছে। আমার অসুস্থ বোর জন্য আমি একটা ডালিম নিতে পারলাম না আমি তো আমার কাছে ধরা হজরত আলী এক কদম যায় আবার মনে হইলে কি জব দিব এক কদম ফির করে বড় গেছে ছিলিমের মাঠটা যেমন না এটা কাটাই আসল আর কাটাইলে এর হলো যেটা হলো যেই মাত্র খালি ঘুমেছে এমনি দেখে দরজার সুসংবাদ আছে কি সুসংবাদ ও বেহ থেকে তোমার লাগা ডালিম হয়েছে আর তো কল না ও আমাকে ডালিন দিয়ে ফেরেছে তাই কি। সাত আট নয় নয় দিন দশ দে না অর্থাৎ আলী বলে আমার আল্লাহ কুরানে বলছেন একদিলে দশ দেয় নয় তো হজরত সালমান ফার্সি কর তুমি কি তখন আল্লাহর সাথে লড়াই করবো না ইচ্ছা আল্লাহ দশটা পঁচিশ দিছে না নয়টা তাহলে কিলাম না বলেন রাখতাম মানতাম সেখানে দশ কইয়া নয় দেব আমার আল্লাহ তাহলে তুমি কিনে আনছো এটা না না রসুল আমাকে দিয়া পারেছে আমি শুধু বাহক আল্লাহ রসুল বলতেন জান্নার থেকে তোমার জন্য না নেমেছে তাহলে আমি না মানবো তখন শেষে হতো তাহলে কোনো অবস্থায় মানে না হতো সালমান ফার্সিব বাপি বাপ তুমার ইমান যত বড় সত্য আমি আমি জানতাম না আল্লাহ দশটা অতিশীল একটা আমার ভবনেছে তোমার ইমানটা পরীক্ষা করবার লেগে যে তোমার ইমান কত বড় শক্ত এখন দেখলাম যে ইমানিদের তোমার ইমানটা পরীক্ষা করার জন্য দেখলাম তোমারও বুঝাইতামা এই মেয়ে দশ ঘুরাইয়া দিলাম সেই হজরত আলী রাজিয়াল কাছে বেড়াইছে যাও দুইশোর সালামী কিন্তু আল্লাহরে কত গেলেন আব্দুর রহমানের কাছে তিনি দিলেন আরো দুইশো দিয়ে আরো বাড়াইয়া দিয়ে কয় এই নো বাড়ায়া দিলাম রসুল যা কইছে তা যদি সমান সমান রসুলের কথার ইজ্জত থাকে না এই নো আরো বাড়াইয়া দিলাম গেছে তিনিও বড় কষ্ট করিয়া দুইশত থেকে আরো বাড়ায়া দিলেন বাড়াইয়া কত সন্দেহ দিলাম মহর আর দুইশো দিয়া হইল এই দুই শতের হাম দিয়া তোমার সুযোগ মতে তোমার সুবিধা মতে মার্কেটে গিয়া জুতা মুজা কাপড় সুম পাউডার যা লাগে কিনা তোমার বউ উঠে আইন সালামী দুই সদের হামলাইয়া একদিন বাজারে ঢুকছে ঢুকিয়া গিয়ে জুতা মোজা কিনবো বিচ্ছে যে কি আনন্দ এটা বুঝাইবার কোন বাসা আমার নাই জয় লন্ডন বিয়া করেছে আমি বোঝাই তোমার কামনে বলেন মার্কেটের ভিতরে ঢুকলাম কাপড় সুবর কিনবো এমনি শুনি একজন ঘোষক ঘোষণা যায় আসিমনি বাজারে আল্লাহ রসুলের আশেক আল্লাহ রসুলের আশেখ বাজারের ভিতরে আসিমনি আল্লাহ রসুলের আশেখ থাকলে তাড়াতাড়ি বাইরেও কাবিরদের সাথে বিশ্ব নবীর লড়াই শুরু হয়ে গেছে হলো সাদ ইসলামির আল্লাহ কয় আমরই না কইলাম এমন যুদ্ধ আরো কতই হইব জিজ্ঞাসাও করলেন না কে তুমি ঘোষণা দিচ্ছ জিজ্ঞাসাও করলেন না না করে তুই সতের হাম থেকে কেচু তাদের দিয়ে একটা ঘোরা কিললেন একটা ময়াদানের দিকে যুদ্ধের মধ্যে নেমে গেলেন নেমে কাপড় দৌড়ায় সাহাবাহী কালাম এবং বিশ্বনবী নবী রাহুল আলমিন আশ্চর্য হয়ে গেলেন এই লোকটাকে যে দেখালায় না কাবেরদের কে দৌড় দেওয়ায় বুঝতে কথা না ব্যাপারটা এরা কে হঠাৎ করে তখন কাপেরদের উপরে হামলা করার জন্য কাপড়ের ভিতর থেকে তরবারি করছে এমনি রসুন চিৎকার দিয়ে বলেন ওই যে কালো হাটটা দেখা যায় এই হাত তো আমার সাদে দেশ হাতের মতো দেখা যায় কিছুক্ষণ পরে দেখে কাকেরদের হামলায় মাথা রেখে ওনাকে শুয়লেন উনি রক্তাক্ত অবস্থায় আল্লাহ নবী জিজ্ঞাসা করেন ও সাদ কাপড় দিয়া শরীর ডাক সিলে গেল সালাম আপনি আমাকে রাস্তার দিকে বিরত পাঠাইয়া দেন আপনি আমাকে বিরত দিতে না পারেন কারণ ফিরত দিয়ে দিলে আমি আসি কেন চুল হতে পারবো আল্লাহ নবী তাই মাথার দিকে পা পর্যন্ত কাপড় দিয়ে দেখে ফেলেছি যুদ্ধের ময়দানে আপনি যাতে ফেরত দিতে না পারে আপনি শুনুন আমার না বিশ্ব কেন কান্দেন আল্লা নবী ডাকলেন আমার সাদের মোহাবত দেখে আমার ভালোবাসা দেখে আমার সাদ আমার জন্য কি ভালোবাসা আল্লাহর জন্য কি ভালোবাসা ভালোবাসা আমি চোখের আপনি চোখের পানি কেন ছেড়ে দিয়েছেন আমি সাদকে আল্লাহর তৈরি জান্নাত পাবো না এমনি আল্লাহ নবী ডাকেন শুনে রাখো আমি নবী ঘোষণা দিলাম তুমি যদি এই মুহূর্তে বিদায় হয়ে যাও আল্লাহ জান না তোমার জন্য ও হয়ে যাবে এই ছিল সাহাবাই কালামের ভালোবাসা যার নাম হলেন তার যখন ঘুরে বাড়িতে আসলেন বসির ইবনে উকবার গিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় বলেন হাবিবাল্লাহ আমার আব্বা আপনার সাথে যুদ্ধের ময় গিয়েছিলেন আপনি আসলেন কিন্তু আমার আব্বা দিয়ে সাথে চোখের পানে ছেড়ে দিয়া আকাশের দিকে চোখ ও খোদাবো সাত বছরের বাচ্চাকে কি জবাব কেমনে বলবো তার বাবা জানে চলে গেছে সাত বছরের সাকি বলবে নবী জেহারা ঘুরাইলেন চতুর্দিকে যখন নবী আবার চেহারা ঘুরাইতেছেন কোন জবাব দেয় না বসি আল্লাহ নবীর কদম ধরে রেখে বলেন ইহার সাল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন কোন তোর বাবা আল্লাহ তোর জানাতির ভিতরে চলে গিয়েছে আমি কার কাছে যাব আমার মা নাই মা থাকতো মার কাছে যেতাম আমার ভাই বোন যদি থাকতো তাদের কাছে যেতাম আমি আজকে রাত্রি না কাকে আমি ধরে ঘুমাবো কে আমার আমাকে সাহায্য করবে এখন আমার আব্বা তো আমি কোথায় চোখের পানি মশে তোর আব্বাকে চান না থেকে এনে দিতে পারবো না কিন্তু আমি রবি ঘোষণা দিলাম আজ থেকে বাকি সিন্দিগির চলেন আমি মোহাম্মদ তোর আব্বা হয়ে গেলাম সাহাবাই কার রসুল বলছেন যে তাদের মন্দ বললে আমাকে মন্দ বলা হবে তাদেরকে যদি মহব্বত করো আমি কি মহব্বত করা যেরকম ঠিক আছে আরো যেরকম টি খেয়ে আমার আবার লক্ষ্য করে দেখুন আল্লাহ নবী বিশ্ব নবী রামনাথুল আলমিন যখন ডাক দেওয়া বলেন চান্না তোমার জন্য ওয়াজির হয়ে যাবে এমনি যে মাত্রা চেহারা ভিতরে তিনি মুসকিয়ে নিলেন আর বললেন ওয়াসাল হাউজি ইয়া হাবিবাল্লাহ ওবো আল্লাহ নবী আপনি বলুন দেখি এখন কেন আল্লা নবী আপনি মুসকে হাসি দিলেন কেন এবং চেহারা ঘুরাইলেন কেন আল্লাহ নবী বলেন চেহারা মুস্কি হাসি দেওয়ার কারণ আমার গ্রহ নেওয়ার জন্য টানাটানি লাগায়া দিয়েছে টানা নাই। আর কারাকারি টানা করতে গিয়া হুটপুরিদের কাপড় জাগা তৈরিদের কাপড় পর্যন্ত উঠে গেছে এই দৃশ্য দেখে আমি রসুল সরমে আমার চেহারা ঘুরাইয়া নিয়েছি এই জন্য শাহাবাই কারাম হলো আমাদের জন্যাম আমাদের জন্য মাফ কাটি আল্লাহ আমার বলছেন এবং খোলা ভাই রাশেদিনে তোমরা আক্রয় ধরো কেউ তোমাদেরকে পদ হারা করতে পারবে না পদ করতে পারবে না আল্লাহ রসুল বলেন আসবি আমার সাহাবাই কারাম হলো আকাশের তারকান্নায় আমার সাহাবাই কালাম যে কোনো একজনকে তোমরা যদি অনুসরণ করো তাদেরকে জন্য এই কোরবানি আর কেউ দিতে পারবে না শুধুর মক্কার হইয়া আমাদের এই পর্যন্ত ইসলাম আসতে গিয়ে সাহাবাই কালামের রক্তের উপরে ভর দিয়ে এসেছেন এই আসুন আল্লাহ আমাদের দান করুন আমরা তাদের জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর রসুল এবং সাহাবাহী কেরামকে অনুসরণ করতে পারি